চতুর্দশ খণ্ড পঞ্চম পরিচ্ছেদ রাজপথে শ্রীরামকৃষ্ণের অদ্ভুত ঈশ্বর আবেশ গিরিশের নিমন্ত্রণ রাত্রেই যেতে হবে এখন রাত নটা ঠাকুর খাবেন বলে রাত্রের খাবার বলরামও প্রস্তুত করেছেন পাছে বলরাম মনে কষ্ট পান ঠাকুর গিরিশের বাড়ি যাইবার সময় তাই বুঝি বলিতেছেন বলরাম তুমিও খাবার পাঠিয়ে দিও দুতলা হইতে নিচে নামিতে নামিতে ভগবতভাবে বিভোর যেন মাতাল সঙ্গে নারায়ণ ও মাস্টার পশ্চাতে রাম চুনি ইত্যাদি অনেকে একজন ভক্ত বলিতেছেন সঙ্গে কে যাবে ঠাকুর বলিলেন একজন হলেই হল নামিতে নামিতেই বিভোর নারায়ণ হাত ধরিতে গেলেন পাছে পড়িয়া যান ঠাকুর বিরক্তি প্রকাশ করিলেন কিয়ৎক্ষণ পরে নারানকে স্বস্নেহে বলিলেন হাত ধরলে লোকে মাতাল মনে করবে আমি আপনি চলে যাব বসপাড়াতে মাথা পার হচ্ছেন কিছু দূরে শ্রীযুক্ত গিরিশের বাড়ি এত শীঘ্র চলছেন কেন ভক্তেরা পশ্চাতে পড়ে থাকছে না জানি হৃদয় মধ্যে কি অদ্ভুত দেবভাব হইয়াছে বেদে যাহাকে বাক্য মনের অতীত বলিয়াছেন তাহাকে চিন্তা করিয়া কি ঠাকুর পাগলের মতো পাদবিক্ষেপ করিতেছেন এইমাত্র বলরামের বাড়িতে বলিলেন যে সেই পুরুষ বাক্য মনের অতীত নহেন তিনি শুদ্ধ মনের শুদ্ধ বুদ্ধির শুদ্ধ আত্মার গোচর তবে বুঝি সেই পুরুষকে সাক্ষাৎকার করছেন এই কি দেখছেন যো কুচ হ্যায় সো তুহি হ্যায় এই যে নরেন্দ্র আসিতেছেন নরেন্দ্র নরেন্দ্র বলিয়া পাগল কই নরেন্দ্র সম্মুখে আসিলেন ঠাকুর তো কথা কইতেছেন না লোকে বলে এর নাম ভাব এইরূপ কি শ্রী গৌরঙ্গের হইত কে এ ভাব বুঝিবে গিরিশের বাড়ি প্রবেশ করিবার গলির সম্মুখে ঠাকুর আসিয়া উপস্থিত হইলেন সঙ্গে ভক্তগণ এইবার নরেন্দ্রকে সম্ভাষণ করিতেছেন নরেন্দ্রকে বলছেন ভালো আছো ও বাবা আমি তখন কথা কইতে পারি নাই কথার প্রতি অক্ষর করুণা মাখা তখনও দ্বার দেশে উপস্থিত হন নাই এইবার হঠাৎ দাঁড়াইয়া পড়িলেন নরেন্দ্রের দিকে চাহিয়া বলিয়া উঠিলেন একটা কথা এই একটি দেহি ও একটি জগৎ জীবজগৎ ভাবে এসব কী দেখিতেছিলেন তিনি জানেন অবাক হয়ে কি দেখিলেন দু একটি কথা উচ্চারিত হইল যেন বেদবাক্য। বাক্য যেন দৈববাণী অথবা যেন অনন্ত সমুদ্রের তীরে গিয়াছি ও অবাক হয়ে দাঁড়াইয়াছি আর যেন অনন্ত তরঙ্গ মালত্থিত অনাহত শব্দের একটি দুটি ধ্বনি কর্ণকুহরে প্রবিষ্ট হইল